بسم الله الرحمن الرحيم بارونکو নাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ও মান احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين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 ঝীন আমনত্কাতক হা নক্হীতআলনআলক রকীবা ঈহল আমনক সদীদাসলক আকুম মকুকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم فهل ينظرون الا الساعه ان تاتيهم فقد جاء বিশ্ব জগতে যা কিছু আছে আল্লাহ পাক এর সত্তা ছাড়া সবকিছু কি আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং সবকিছুর মালিক একমাত্র তিনি যখন তিনি ইচ্ছা করেছেন সৃষ্টি করেছেন যাকে যখন আল্লাহ পাক ইচ্ছা করেছেন যেই বস্তুকে যখন আল্লাহ পাক ইচ্ছা করেছেন সৃষ্টি করা তখন সৃষ্টি করেছেন আর যখন আল্লাহ পাক কোন ব্যক্তিকে বস্তুকে ধ্বংস করতে চাইবেন তখন আল্লাহ আকরবুল আলামিন তার উপরও সক্ষম তিনি অক্ষম নন এইরকমই হচ্ছে আসমান জমিন আর পৃথিবী আল্লাহ ফাকরবুল আলামিন। এমন একটা সময় ছিল যখন আসমান জমিন পৃথিবী কিছুই ছিল না আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং এমন একটি দিন আসবে যে দিন আল্লাহ পাক রব আলমিন আসমান জমিন এর মাঝে যা কিছুই রয়েছে যে কেউ রয়েছে সবকিছুই কে পাক ধ্বংস করবেন ফান যা কল্যমান সব কিছুই ধ্বংসশীল ফানা হয়ে যাবে শেষ হয়ে যাবে ওয়াবকা ওয়াব একমাত্র তোমার প্রতিপালক হে মানুষ তোমার রব বের সত্তা তিনি একমাত্র जिन्हें मर्जदार अधिकारी सलत सालामल सलम जिन्हें पृथ्वी ध्वस है तरह बेस किसु लक्षण रेप आलामत रिदर्शन रही सम्पर्म्मत के जानी के क्या আলামত বা ক্যামতের লক্ষণ বা ক্যামতের নিদর্শন বলা হয় এই সম্পর্কে আজকে আলোচনা করব এবং এই আলোচনা একটি দুটিতে শেষ হবে না অনেক আলোচনা প্রয়োজন রয়েছে ইনশা আল্লাহতালা আমরা ধারাবাহিক আলোচনাগুলি করব তবে আজকে এই আলোচনা আমার প্রথম দিনের এখানে দীর্ঘদিন আগে আজকে থেকে হয়তো বারো চোদ্দ বা পনেরো বছর আগে প্রথম দিকেই কেমতের লক্ষণগুলি সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম যখন আমাদের এগুলি অডিওর যুগ ছিল ভিডিওর যুগ ছিল না সেই যুগে যারা পুরাতন ভাইরা আসেন হয়তো শুনেছেন আমি অত ঘন ঘন কোন একটি বিষয় আলোচনা করি না যে এক বছরে বারবার করে ফিরে আসছে এরকম আমার অভ্যাসই নেই কারণ দিন ইসলামের অনেক দিক রয়েছে অনেক বিষয় রয়েছে আর অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে সুতরাং নতুন নতুন আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে दीर्घ दिन हो गए सब पुरतन भाईरा तरा चले ग अधिकांश नतूर भाईरा विषयगली सम्पर् आलोचना करुतपूर्ण दिक जाते समय शेष हो आर मतर हम प्रत्येक मानुषे दुनिया जो कहर समय समय कर्म समय शेष हो जा मानुष मतर আর একটা সময় আছে যে সময় সারা বিশ্বের সকল মানুষের সময় শেষ হয়ে যাবে সেটা হচ্ছে কেয়ামত দিন সংগঠিত হবে যে দিন কেয়ামত হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেয়ামত সম্পর্কে একটা দিক রয়েছে বড় বড়দিক যে কেয়ামত এমন একটি ভয়াবহ দিন ভয়ঙ্কর সময় যে সেই সময় যে কি অবস্থা হবে যাদের উপর কেয়ামত কয়েম হবে এই জন্য আল্লাহ রবুল আলমিনের বিশেষ রহমত যে কোনো ম মুসলিম বান্দার ওপর কেমত হবে না পৃথিবী ধ্বংস হওয়ার আগেই পাক মমিন মুসলিমদের রুহগুলি কি আত্মাগুলিকে গ্রহণ করে নেবেন তাদের যাবে। আর একমাত্র অসৎ পাপি তাপি কাফের মুশেক বেদিন বিধর্মী আল্লাহর শত্রু অসৎ এদের আজাব শাস্তি স্বরূপ তাদের উপর কেয়ামত কায়ম হবে অর্থাৎ তারাই কেয়ামতের ভয়াবহতা দেখবে এবং সেই আজাব তারা ভোগ করবে আল্লাহ পাক জানা আমাদের হেফাজত করেন এবং কেয়ামতের আগে যত রকমের ফেতনা ফাসাদ রয়েছে অশান্তি রয়েছে সেসব অশান্তি থেকে ফেতনা ফ্লাপাক আমাদের হেফাজত করেন কেয়ামতের লক্ষণ সম্পর্কে সুরে মুহাম্মাদের আয়াত নম্বর আঠারোতে আল্লাপাক এই লক্ষণ বলে বা নিদর্শন বলে উল্লেখ করেছেন यह आय टी सब चाहिए बस स्पष्ट क्यादर्शन व लक्षण सम्पर्क महानल्लायम छाड़ा मानवजाति पपे जीवन काटा जा कम मेहनत परिश्रमी नये सक्रिय नये जरा पाप बेचे थके लोक तीसर अपेक्षा कर अल्लाह एकम्र पृथ्वी ध्वस हवार अपेक्षा रही समय सारा पृथिवीर सकल मानुबर बरजा बंद जे दिन पश्चिम दिक्कत सूर्य उठे जाए नबी ए कारिवी सल्लाह से दिन तब दरजा सकल सामने बंद जो मानस पृथ्वी ममिन काफे सकल संशोधन करबा कर तुध संशोधित होते समय तबा कर ले तबा कबुल्वस डूबी तबा करबर तर सामने बंद यह रही प्रत्येक मत समय जो मृत्यू अवस्था के देखे नहींलब्धि करते मत निश्चित আল্লাহ পাকের আর ইমান বিল গাইবে নেই না দেখে যে বিশ্বাস এটা হচ্ছে ইমানের একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস আপনাকে দেখিয়ে দিয়ে বিশ্বাস করে তাহলে তো সারা পৃথিবী বিশ্বাস করে নেবে আল্লাহ যদি তার এইরকম অদৃশ্যে উসের জগতের কিছু দেখিয়ে দেন যেমন কবর রাজাব যদি দেখিয়ে দেন হ্যাঁ জাহান নামের কিছু নমুনা আল্লাহ দেখিয়ে দেন এইরকম ধরনের আল্লাহ রয়ে তার সত্তা দেন হ্যাঁ তার আমি আর উঠিয়ে দেখিয়ে দেন গাইব অদৃশ্য যেগুলি অতীতের অদৃশ্য হোক অথবা ভবিষ্যতের অদৃশ্য হোক যদি গাইবের কোনো কিছু আল্লাহ দেখিয়ে দেন তাহলে মানুষ বিশ্বাস করে অসাধারণ কিছু দেখলে মানুষ নিরুপায় হয়ে বিশ্বাস করে বিশ্বাস করা আল্লাহ বলছেন মুহুরা আর আল্লাহ ভিরু তাক অর্জনকারী বা পাপ মুক্ত জীবন যাপনকারী পাপ মুক্ত থাকতে চায় ওরা কারা প্রথম গুণ হচ্ছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইউ মেনু না যারা না দেখে বিশ্বাস করে তো মতের সময় দরজা বন্ধ হয়ে যায় কেয়ামত যেদিন দেখে বিশ্বাস দেখে করছে দেখে শুনে বিশ্বাস করলে কাজ হবে না আল্লাহ রবুল আলমিন আয়তে বলছেন যে যারা অসত লোক তারা কি শুধু কেয়ামতের অপেক্ষায় রয়েছে সারা জীবনটা চলে গেল পঞ্চাশ ষাট বছরের না ইমান আর ইমানের দাবি জাতিগত মুসলিম হওয়ার দাবিদার ইমানের দাবি না থাকলে হেফাজত করা না হারাম নাজায় থেকে বেঁচে থাকা তাহলে আর কিসের অপেক্ষা আপনার সংশোধন কোথায় আপনি হারাম হ্যাঁ কবিরা গোনাতে বাঁচেন না আপনি ফরজ আদায় করেন না অবৈধ কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখেন না संशोधन कथा संशोधन तो चान ना अपनी तो अपेक्षा रही क्या अपेक्षा रही है तर सामने आकस्कृत क्या आसे थे, थे? थे आत दिन पर दिन आ सकते जानते क्यों जानबिना বর নবী কারিম সাল্লা হাদিস রয়েছে সেই করে কাজে বেরিয়েছে দোকানদার দোকানে বেরিয়েছে হ্যাঁ যে যে কাজে আছে চাকরিজীবী চাকরি করার জন্য ডিউটি করার জন্য বেরিয়েছে কোন খবর নাই কাউকে যে আজকে এই হতে যাচ্ছে কোন খবর নাই যেমন সাধারণ জীবনযাপন করে প্রতিদিন সকালে যায় বিকেলে আসে সন্ধ্যা আসে কাজ যার যখন কাজ রয়েছে ঠিক ওই এজন্য রকম করে কেয়ামত আসবে কিন্তু কেয়ামতের পূর্বে কিছু লক্ষণ রয়েছে যা দিয়ে উপলব্ধি করতে পারবে যে কেয়ামত আর বেশি দেরি নেই কেয়ামত খুব কাছে। ফাঁকাদ যা আ আসরা তোহা আল্লাহ বলছেন যে শুনে রাখো কেয়ামত এখন আসেনি लक्षण ग तीन भागे विभक्त कित निदर्शन रही चले अलरेडी चले शेष हो गए जन्मे आगे क्या लक्षणगली देखा जाए दुनिया क्या लक्षणगुल दीर्घ दिन आ किमत लक्षण आ तृतिय रकम सेगत चौद्श बचर मध्य आसानी इसलमास मानव जी देखे देखें पृथ्वी से आगामी समयगल आई समय से क्या लक्षणगुली आसा दीबे तीन भाग विभक्त क्या लक्षण आल्ला क्या लक्षण चले आने अनेकगल चले आने चले आते কেয়ামতের লক্ষণের ভাগ যখন আলোচনা করলাম করলামতার সের সাথে সাথে তখন আরো একটি দিক বলি ভাগের কেয়ামতের লক্ষণগুলি প্রকাশ পাওয়ার দিক থেকে তিন ভাগ বিভক্ত বললাম আর কেয়ামতের লক্ষণ গুলি ধরনের দিক থেকে ছোট না বড় কি ধরন ধরনের দিক থেকে অধিকাংশ আলামাই কেরাম দুই ভাগে ভাগ করেছে। বড় লক্ষণ আর ছোট লক্ষণ আলামাতে কুবুরা মানে বড় বড় কেয়ামতের লক্ষণ সেগুলি হচ্ছে দশটি মাত্র এত বড় বড় লক্ষণ ওগুলোর কেমত হওয়ার আগে তিরমিজিৎ রয়েছে হাতা তার মোসা কেয়ামত হবেন অতদিন পর্যন্ত পর্যন্ত তোমরা দশটি বড় বড় নিদর্শন আলামত লক্ষণ না দেখবে কেমতের পড়বে তো ওই হচ্ছে আলামতী কুবর বড় বড় নিদর্শন এক একটিকে বিস্তারিত বর্ণনা করব দশটিকে আহ বিস্তারিত বর্ণনা করব ইনশাআল্লাহ সময় দিলে আর কিছু হচ্ছে আলামতের ছোট ছোট নিদর্শন ছোট ছোট লক্ষণ গুলি ধরনের দিক থেকে তিন ভাগে বিভক্ত ছোট ধরনের লক্ষণ যেগুলি সাধারণ মনে হচ্ছে নর্মাল মনে হচ্ছে একেবারে আপনার সামনে অহরহ কিয়ামতের লক্ষণগুলি দেখা যাচ্ছে আপনি হয়তো লক্ষণ আর কিছু হচ্ছে আলামাতে উস্তাব মধ্যম শ্রেণীর কিয়ামতের লক্ষণ তাহলে তিন ভাগে ব্যবহার করলে ছোট লক্ষণ মধ্যম লক্ষণ আর বড় লক্ষণ বড় লক্ষ্য বললাম যে আর মধ্যম লক্ষণ ওইগুলি যেগুলি ছোটর চাইতে একটু বড় আর বড়গুলির চাইতে ছোট সাধারণ হইলেও সেগুলি বড় বিষয় একটু হ্যাঁ বড় ধরনের যেন পরিবর্তন দেখা যাচ্ছে বড় ধরনের পরিবর্তন মোটামুটি দেখা যাচ্ছে পৃথিবীতে মানুষের চলাফেরাতে চালচলনে বা দৈনন্দিন জীবনে এগুলি হচ্ছে মধ্যম ধরনের লক্ষণ এ হচ্ছে কেয়ামতের লক্ষণ সম্পর্কে ভাগ যা বললাম আপনাদের সামনে কিয়ামতের লক্ষণ সম্পর্কে তৃতীয় আরেকটি বিষয় বলি দিয়ে ভূমিকা বুঝতে সুবিধা হবে কেয়ামতের লক্ষণ মানে অধিকাংশ মানুষরা জনগণ এমন কি কিছু যারা পড়া লোকের কেয়ামতের লক্ষণ মানে হারাম কাজ বা নাজায় কাজ হয় এটা আমাদের ধারণা কিনা যদি এটা কিয়ামতের লক্ষণ তো আমাদের ধারণা যে কাজটি হারাম নাজাইজ বা আপত্তিকর বা ভালো কাজ নয় ঠিক না जरूरी नाम क्या पूर्व घटवे घटे घटे जहेज क्यालम की क्या लक्षण কিছু লক্ষণ রয়েছে যেগুলি হচ্ছে না জায়জ হারাম আপত্তিকর যেগুলি হওয়া উচিত নয় ঘটছে হ্যাঁ এগুলো বুঝতেই পারছেন যে বহু বিষয় ঘটেছে ঘটছে যেগুলি হচ্ছে কেয়ামতের পূর্বে এগুলি হচ্ছে কেয়ামতের লক্ষণ তো কেয়ামতের লক্ষণগুলি জায়জও হইতে পারে আবার না যায়জও হইতে পারে এই কথাগুলি কেয়ামতের লক্ষণগুলি বোঝার ক্ষেত্রে হ্যাঁ কাজে আসবে তাদের উপদেশ কোন কাজে আসবে ইজা যা যখন কেয়ামত সংগঠিত হয়ে যাবে যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেয়ামত চলে আসবে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে সেই দিন যদি উপদেশ গ্রহণ করে কেউ বা কেউ কাউকে উপদেশ দেয় কেউ কারোর কাছ থেকে উপদেশ নেই যে আজকে আমি হেদায়তাম আজকে আমি এই উপদেশটি নিলাম কোরআ করিমের আল্লাহ বা কোনো ভালো মানুষের বাপ মায়ের ভালো উপদেশটা নিলাম তাদের কি কাজে আসবে উপদেশ তখন আর কোন কাজে আসবে না আল্লাহ রাবুল্লা আলম বলছেন এই ছিল সুরা মুহম্মদের আয়াত নম্বর আঠারো কেমতের জ্ঞান এমন একটি লুকায়িত আল্লাহ জ্ঞান আল্লাহফাকবুল আলমী যেটি নিজের জন্য হাস রেখেছেন পৃথিবীর কোন শক্তিকে কেয়ামত সম্পর্কে কখন হবে কোন সালে হবে আর কতদিন পর হইতে পারে এ কথা কাউকে আল্লাহ জানাননি এমনকি সবচাইতে শ্রেষ্ঠ ফেরিস্তা মালায় সবচাইতে শ্রেষ্ঠ কে জিব্রাইল আলী সাল্লাম তাকেও আল্লাহ জানাননি মানবজাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কে মোহাম্মদ তা কেউ আল্লাহ জানাননি দিন সাদা কাপড় পরে জিব্রাহ আলহিস মানুষের রূপ ধরে আসলেন আসার পরে বসে গেলেন যেমন আদবের সাথে কেউ ওস্তাদের সামনে বসে হ্যাঁ নামাজে বৈঠক যেমন করেন ওইভাবে বসলেন আর বসার পরে জিজ্ঞাসা শুরু করলেন ওমার রাজি আল্লাহ বলছেন যে কোন রকমের ময়লা আবর জন্য শরীরে দেখি না যে বাইরে থেকে এসছে সেজন্য চিনতে পারছি না অপরিচিত মানুষ সাদা কাপড় একবারে কোনো ধুলোবালি নেই কিছুই নেই আর যদি কাশের মদিনার লোক হয়তো আমরা ছোট কিন্তু প্রথম প্রশ্ন ছিল এই সম্পর্কে ইসলাম সম্পর্কে ইসলাম দ্বিতীয় প্রশ্ন ছিল ইমান সম্পর্কে তৃতীয় প্রশ্ন ছিল আমি ব্যাখ্যা করবেন যারা জানেন না তাদের শিখা ফরজ এটা হচ্ছে প্রথম ফরজ আপনার সবকিছু শিখার আগে এই ইসলাম ইমান এহসান সম্পর্কে জানা ফরজ এটা হচ্ছে আপনার দিন জিবাহ আলি ইসালাম এই দিন সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছিলেন তারপরে জিজ্ঞাসা করলেন আখবর ক্যামত সম্পর্কে যাকে জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ যে জিজ্ঞাসিত হয়েছে সে জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না জিজ্ঞাসা যে জি ভাই আর জিজ্ঞাসিত সাথে লেনদেন করেছেন আন্তুল মানে এর দায়িত্ব তোমাকে উঠাইতে হবে হ্যাঁ এর ঝুঁকি তোমাকে উঠেতে হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে যদি শোকাজ করতে হয় তোমাকে করতে হবে জি কতদিন পরে হবে আমিও জানি না তুমিও জানো না তোমার চাইতে বেশি আমি জানি না তুমি যেমন তেমন আমিও হ্যান আল্লাহ তাহলে আল্লাহ ছাড়া বাকি সমস্ত সৃষ্টির এলম হচ্ছে সীমিত নাকি সীমিত তাহলে আমাদের যত শিক্ষিত হয়ে যান কত সীমিত আর তারপরে যদি বলেন যে জিজ্ঞাসা করে এখন অসুবিধা নেই যে কোনো প্রশ্ন করেন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত জি আর যার যত কম বিদ্যা সে মনে করে হ্যাঁ যে তত বেশি আমি জানি যেমন মাছ ঠিক মাছের মতো তাই না মাছ যত গভীর পানিতে থাকে লাফালাফি কম করে আর যত অল্প পানিতে থাকে খুব লাফালাফি করে জিবাই প্রশ্ন কি ছিল তাহলে কেয়ামতের লক্ষণ গুলি সম্পর্কে বলুন কিছু তখন রসোর কয়েকটি লক্ষণ বলেছিল কয়েকটি লক্ষণ বলেছিল কিয়ামতের পূর্বে কিয়ামতের বেশ কিছু লক্ষণ দেখা দিবে বললাম সেগুলি ছোট বড় ছোট লক্ষণ গুলি ইনসা আল্লাহ আপনাদের সামনে পেশ করব কিয়ম নেই সুরমান বিষয় কি আল্লাহর বিশেষ করে গাইব মানে এমন গাইব অদৃশ্যের বিষয় যার চাবি কাটি একমাত্র আল্লাহ রব আলের কাছে রয়েছে হ্যাঁ মালা তারাই না তো আবার একটি হচ্ছে কেমতের চূড়ান্ত জ্ঞান রয়েছে এটা দিয়ে আল্লাহ শুরু করেছেন ওয়াইনাস কখন বৃষ্টি হবে কত পরিমাণ হবে কোনখানে হবে এটা বৃষ্টি যখন আকাশে নামতে যাচ্ছে দু একদিন আগে বলা এটা হ্যাঁ এটা প্রমাণ করে না যে হ্যাঁ বৃষ্টি তো বলতে পারছে বলুক তো দেখি যে দশ বছরের মধ্যে এইরকম বৃষ্টি হবে কোনও না এটা হয়েছে বলে কোনো উপায় নেই তাই না তারপরে এমনি যতই বড় বৈজ্ঞানিক হোক কোন যন্ত্র ব্যবহার না করে এমনি বসে বসে বললো যায় হ্যাঁ আজকে বৃষ্টি হবে অমুক জায়গায় হ্যাঁ প্রচন্ড বৃষ্টি হবে বলুক তো দেখি হ্যাঁ যন্ত্র দিয়ে বলছে যন্ত্র দিয়ে যখন বলছে যন্ত্রকে ওই আকাশের খবর অদৃশ্যকে দৃশ্য করে দিচ্ছে তাহলে ওটা দেখে বললো না দেখে বললো না জি মেঘের অবস্থা দেখে মাতৃ গর্ভে কি আছে কোন মেয়ের কটা ছেলে মেয়ে হবে হ্যাঁ সুস্থ হবে না অসুস্থ হবে জীবিত হবে না মৃত হবে হ্যাঁ বাঁচবে না বাঁচবে না ইত্যাদি কে জানে হ্যাঁ ছেলে আছে না মেয়ে আছে কিউ জানে না আজকাল যে বলে দিচ্ছে আল্ট্রাসাউন্ড করে হ্যাঁ বললাম যে দেখি হ্যাঁ না যন্ত্র লাগিয়ে তাই না তো যন্ত্র দিয়ে দেখছে যন্ত্র আছে ওর দেখছে ওর জন্য সেটা গাইবে না দৃশ্য আর আপনার জন্য ও দৃশ্য আপনি দেখছেন না সেই জন্য তারপরে সেটা আগে থেকে বলতে পারবে বলতে পারবে ৪০ দিন যখন হচ্ছে তখনই বলতে পারবে আশি দিনে বলতে পারবে একশো বিশ দিনের আগে বলতে পারবে যে কেমন কথা মাতৃ গর্ভে কি আছে না শেষ দিকে বলতে পারছে মামা তাদের কেউ জানে না যে সে কালকে কি করবে একটু পরে কি করবেন কেউ জানে না তাই না সুস্থ থাকবে না অসুস্থ জীবিত না মৃত फिर फिर इत्यादि कल के कि जी दुखे थकबे सुखे क्यों ना सुन भलो मानुस एक जा कल्पना करते यम विपदे पड़े जाब एम विपदे पड़े गल যেখানে কাটালেন আর জীবনে কল্পনা করেননি যে আমি অমুক জায়গায় যাবার ওখানে গিয়ে মত হবে একদিন কিছুক্ষণের জন্য ওখানে গেছেন সেই দিনই মত হয়ে গেছে ওখানে আপনার মত আছে আপনার টেনে নিয়ে গেছে আপনাকে কখন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেয়ামত হবে তখন এই কেয়ামত হওয়া হচ্ছে ইমানের একটি রকম এই কেয়ামতকে বিশ্বাস করা কেয়ামতের পূর্বে সব লক্ষণ রয়েছে যেমন কেয়ামত সম্পর্কে কল্পিত কথা বলা খেয়াল খুশি কথা বলা যে ষাট সত্তর বছর পরে দেখবেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে একজন বক্তা বলছে আমি আপনাদেরকে বলছি যে দেখবেন ষাট সত্তর বছরের বেশি আর পৃথিবী থাকবে না কোথেকে জানলেন আত্মাল্লাব আল্লাহ কোরআানে বলছেন গাইব কে কি উঁকি মেরে দেখেছে এরকম কে জানে কি আমি তাহাদা ইন্দার রহমান আহাদান আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে যে তোকে শুধু জানিয়ে দেব কোরআনে আল্লাহ বলছেন কেমন করে জানলো আর কেমন করে এবার দেখলো গুমরাহ কথা বলে থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তোফিক দান করে কেয়ামত সম্পর্কে এটা ইমানের বিষয় এবং কেয়ামতের পূর্বে যে লক্ষণগুলি রয়েছে এগুলিও ইমানের বিষয় এগুলিও গাইব অদৃশ্যের বিষয় কেয়ামতের লক্ষণ সম্পর্কে আপনি একটা কল্পিত কথা বলে দিলেন মনের উল্টা কথা লাগলো দেখলেন এটা আপনার মনে উল্টা লাগলো কেয়ামতের লক্ষণ হ্যাঁ যুগ জামান আজকাল খারাপ যুগ জামান আর দোষ দেয় মানুষের দোষ দেয় দেয় ঠিক না নবী করিম সাল্লা সাল্লাম থেকে সহি সুত্রী সহি যা প্রমাণিত তাই আপনি বলবেন তাই আপনি বিশ্বাস করবেন এবং সেই অনুযায়ী জীবন যাপন করবেন প্রত্যেক মুসলিমের জন্য বর্ণিত কেয়ামতের লক্ষণ সম্পর্কে এ হাদিস দিয়ে শুরু করি বলছেন তিনিান একদিন নাকি না লোকেরা বুঝেছেন বুঝেছেন দেখেন বুঝেছেন কেমন করে বলছেন যে রাসুর সালাম একদিন এমন খুদুয়া দিলেন মা তারা কাফিহা সেই আন এলাকায় আমি কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে কোন কিছুই তিনি ছাড়লেন না ই সবকিছুই তিনি বর্ণনা করলেন মানে এই রকম ধরনের ভবিষ্যৎ হবে সেই হবে কারো সুখের জীবন হবে দুঃখের জীবন হবে এমন একটা সময় আসবে এরকম ফেতনা ফাসাদ হবে ইত্যাদি কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে এই বিষয়গুলি সবগুলি বললেন আলেমাহ আলেমাহু যারা এগুলি জেনেছে আর জেনে মনে রেখেছে তো ভালোই কথা বলছেন যে কিয়ামতের লক্ষণ গুলি যে রাসুল্লাহ এত বলেছিলেন ভবিষ্যতে কি হবে সেগুলি এতগুলি কথা তো মনে ছিল না কিন্তু মনে না থাকলেও যখন ওইটা ঘটতো তখন কথাটি স্মরণে চলে আসত কেমন যেমন একটা লোক লোকের কথা মোটে আপনার খেয়ালে নেই ভুলে গেছেন ওই লোকের নামও ভুলে গেছেন ওই লোকের চেহারাও ভুলে গেছেন ওই লোক সম্পর্কে আপনি আপনার কোনো খেয়ালই নাই যে অমুক লোকটার সাথে কোনোদিন দেখা সাক্ষাৎ হয়েছিল বা একসাথে বসেছিলাম একসাথে খেয়েছিলাম দীর্ঘদিন পরে দেখা হচ্ছে তারপরে তারপরে মনে হয়ে যায় না হয় না অনেক সময় মনে হয়ে যায় আরে ওই এর সাথে তো অমুক জায়গায় দেখা হয়েছিল ইসলামিক সেন্টারে দেখা হয়েছিল ইনি তো অমুক অমুকের আত্মীয় হ্যাঁ অমুক জায়গায় সাথে দেখা হয়েছিল হয় না ঠিক ওই রকমই রসর উল্লাহ ক্যামত পর্যন্ত বছর আগে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে বলেছেন যে হবে এইরকম ঘটবে তখন স্মরণে চলে আসতো যে কথা তো শুনেছি অনেকে बोखारी मुसलिम हादी प्रथम लक्षण दिए शुरू करतृत्व चले आसने नेता কেমতের এই লক্ষণ দীর্ঘদিন ধরে চলেছে আর বর্তমানে আছে আর কতদিন যে চলবে যোগ্য নেতৃত্বের অভাব আর যেখানে অযোগ্য নেতৃত্ব। সততা থাকে তো তার ওই কাজের যোগ্যতা নেই কিন্তু যেইভাবে হোক না কেন যে কোনো মাধ্যম দিয়ে সোর্স সেখানে এসে গদিতে বসে গেছে কুর্সিতে বসে গেছে ছোট কুর্সি হোক আর বড় কুসি হোক আমি ওপর থেকে শুরু করে নিচে পর্যন্ত সব ক্ষেত্রে বলছি ধরেন একটা আপনার ছোট একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এমন আপনার সুপারভাইজার বানিয়ে দিচ্ছে আপনাকে আদেশ নিষেধ করার জন্য অর্ডার করছে যে আপনার চাইতে সে অযোগ্য কোনো যোগ্যতা রাখে না এমন ফিল্ডের এর লোক কে নিয়ে এসে এমন ফিল্ড এনে ঢোকাচ্ছে যে সেই ফিল্ড কোন জ্ঞানী রাখে না ख लोक के तर पहाजन विशाल मदना साधारण सम्पादक अथवा सभापति व्यापक हारे चढ़िया মাদ্রাসারি কি বুঝে আর শিক্ষা কাঠামো কি বুঝে আর শিক্ষকদের যোগ্যতায় কি বুঝে যে আমাকে যোগ্য শিক্ষায় শিক্ষক রাখতে হবে কিছুই এইভাবে আপনি যেখানে নিয়ে যান থেকে নিচে পর্যন্ত সব জায়গায় অযোগ্য নেতৃত্ব অযোগ্য নেতৃত্ব এটা হচ্ছে কেয়ামতের একটি লক্ষণ লক্ষণ্লা সাল্লামের এই হাদিস হারিত রয়েছে পিএসাল্লাম বললেন যে অপেক্ষা করি অত্যন্ত ব্যাপক কথা যদি আমানতের করি। করিগণ এই আমানত করানি যে আমানা শব্দটি কয়েক জায়গায় ব্যবহার হয়েছে একত্রে কারিমে আল্লাহ কে বিশ্বাস করবেন এবং তার একত্রায় আল্লাহ ছাড়া কারো না এবাদত হবে না কারো আদেশ নিষেধ আপনাকে পরিচালনা করবে द्वित शरियत विधि विधान दिन इत विधि विधान आज पांचक्त सलाद जकत रोजा हज हाँ इत्यादि इत्यादि महिला हिजाब परिवारिक इलमामी जीवन सामाजिक इसलमी जीवन अर्थनीतर क्षेत्र इसलम जीवन प्रति क्षेत्र इसलमर वास्तवायन का हालाल के हालाल जिने हालाल चला हराम के हराम जिने हराम बेचे थका एगुलानत आपकेानत दे आल्लर विधान मेने चलो আর একটি এই হচ্ছে আমানত আল্লাহ সৃষ্টিকর্তা এবং তার জনগণ পয়সা আমানত রাখলাম এইটাই আমানত বুঝি কথার আমানত রয়েছে মানিজ্যতের আমানত রয়েছে হ্যাঁ মানুষের হক প্রাপ্যের ক্ষেত্রে আমানত রয়েছে তো বিভিন্ন দিক রয়েছে তো যখন কি করা হবে সাহাবি কে সম্বোধন করে বলছেন সাহাবি খুব ক্লিয়ার বুঝলেন না বিষয়টা বলেন ওয়াকাই ফাই তো রাসুল আল্লাহ আমানত কি করে সর্বনাশ করা হবে আমানত কি করে ধ্বংস করা হবে এটা আমার কেমন করে হয় যখন সেই কাজের দায়িত্ব দেওয়া হবে সেই গুরুভার যখন তার উপর ন্যাস্ত করা হবে ফান্তাজের ইসা তখন লোক অপেক্ষা করি অযোগ্যকে যখন মালিকানা দেওয়া হবে ফান্তাজ স্বামী অযোগ্য স্ত্রী মুসলিম রাখবে ইসলামী জীবন তার তৈরি অযোগ্য অযোগ্য স্ত্রী ছেলে মেয়েদের মা বানিয়ে দিয়ে আর ছেলে মেয়েদের শুধু পেটে খেতে দেওয়া আর কাপড় চোপড় দেওয়া আর বাহ্যিক পরিচর্যা এইটুকু বুঝে না ইমান না আখেরাত না নামাজ না দিন না না কিছুই না জি ভালো খেতে দিচ্ছি হ্যাঁ ভালো পোশাক দিচ্ছি আর ভালো চিকিৎসা দিচ্ছি আর পরিচর্যা করছি আর লেখাপড়া দিচ্ছি কারণ যে লেখাপড়া দিয়ে ইনকাম হবে সেই লেখাপড়া দিচ্ছি জি না লার সাথে সম্পর্ক না পরকালের জন্য চিন্তাশীল না তারাই চিন্তাশীল না ছেলে মেয়েকে চিন্তাশীল করলো তাহলে আপনি আপনি একজন নেতা আপনি নিজের খোঁজ নেন আপনার স্ত্রী একজন নেত্রী আপনার স্ত্রীর খোঁজ নেন আপনি আপনার ছোট একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান রয়েছে আর আপনি পাঁচ জনের মালিকানা করেন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি কতটা যোগ্যতা রাখেন मुसलिम सर्वस्तरे मुसलिम उम्मानेल्ला संख्यार दिख मुसलिम संख्या द्वित नम्बर एक नम्बर दिखे जाशन चलते कारण काफे कम नहीं সলিম দেশেই অসৎ মুসলিম এরা মুসলিম দেশেই শুধু সমস্যা বেশি বাচ্চা হলে স্কুলে ভর্তি চলবে না হ্যাঁ বেশি বাচ্চা হলে এই ফ্যাসিলিটি থেকে বঞ্চিত থাকতে হবে আর কাফের দেশগুলিতে পশ্চিমা দেশগুলিতে বেশি বাচ্চা তোমরা কে আবাদ করবে কি ষড়যন্ত্র ইসলামের শত্রুদের চলছে নবী বলছেন এই যা ওসেদ আমরে আমর এলাকায় ফান তাজির যখন অযোগ্যকে নেতৃত্ব দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করি কেয়ামতের লক্ষণ খুব একটি গুরুত্বপূর্ণ লক্ষণ মধ্যম শ্রেণীর লক্ষণ সোহানোল্লাহ এই অযোগ্য নেতৃত্ব রাসোর আসাইসাল্লাম সাহাবাই কেন খোলাফের আশেদিন আর তারপরে কিছুদিন পরে শুরু হয়ে গেছে কিছুদিন পরে শুরু হয়ে গেছে যোগ্য ব্যক্তি থাকতে যে কোনোভাবে হোক না কেন অযোগ্য নেতৃত্ব জান আসার কারণে মুসলিম জাতির অধপতন ধীরে ধীরে এই হইতে হতে এতদূর পৌঁছেছে মুসলিম জাতির নেতৃত্ব এমন লোক দিচ্ছে ইসলাম সম্পর্কে কিছুই জানে না इमान शंपर के जानना। जा ही तकंखी होर तरीका क्या लक्षण हम इम्पर्मे आसा बृद्धि पा व्यापक हारे क्या लक्षण देखा जा চোখের সামনে দেখতে পাচ্ছেন যদি আপনার না পান তা আমি দেখিয়ে দিচ্ছি পৃথিবীর মধ্যে তিনজন সবচেয়ে বড় আলেম ছিলেন এই যুগে আল্লাহ শেখ আব্দ সৈন্য স্থানকে পূরণ হয়েছে মুঠেই না আর পূরণ যে হবে নিরাশ হওয়ার কিছু নেই আল্লাহের রহমত থেকে তবে নবী সালামের যে ভবিষ্যৎবাণী যে এলম উঠে যাবে এলম কিভাবে উঠবে আর অনেক জ্ঞান অর্জন করলাম অনেক কিছু মুখস্ত করলাম আর হঠাৎ করে রাতারি শুয়েছি সকালে ভুলে গেছি এইরকম হবে না জি হ্যাঁ আল্লাহ ফাকর আব্বুল আলম মানুষের এলমকে জ্ঞানকে ছিনিয়ে নেবেন না যে মগজ আছে আর হঠাৎ করে ভুলে গেছে না এরকম হবে না ওলা কি তবে আল্লাহ ফাকর আব্বুল আলমিন দিন সম্পর্কে জ্ঞান মানুষের কাছ থেকে উঠিয়ে নেবেন কেড়ে নেবেন বেকাব্দলামা অলামাগুলিকে হ্যাঁ কবজ করে ওলামাগুলির আত্মাগুলি গ্রহণ করে আলমা গুলির ইন্তকালের মাধ্যমে হাত্তাঈজ আলাময়াবা আলিমুন হেদায়তম লোক কেউ থাকবে না মসজিদের মোল্লা ঠিক করে নামাজটা পড়ে যায় না নামাজ সেই ফতোয়া দিচ্ছে হ্যাঁ হ্যাঁ সিরকারে ভরা ধর্ম যে ভুল ফতুয়া খেয়াল খুশি ধর্ম আজকাল ইন্টারনেটের যুগে আর এই সব যে মাধ্যমে আরবি তর্জমা করতে পারে তার অধিকারটা কি করে সে জবাব দিবে কোরআন এবং হাদিস হচ্ছে আপনার দিন সম্পর্কে জানার আর জানাবার উৎস তো উৎসই তো না আরবি ভাষা থেকে উত্তর দিবে বাংলা পড়ে ইংলিশ পড়ে উর্দু পড়ে না উচিত হবে আলেম নাই কি করবেন আরে একজন পেলেই হবে চলে এম সাহেবের কাছে যাই সাহেব ফতুয়া দেন ও দেখবে যে খালি হাতে ফিরাবো কি করে মান ইজ্জতের বিষয় প্রশ্ন ইজ্জতের হ্যাঁ প্রশ্ন চাকরি যাওয়ার অনেক সময় চাকরি যদি ওদের হাতে থাকে তো আর না হলে মানসম্মানের ব্যাপার নেই হ্যাঁ তারপরে আল্লাহর ভয় নেই না যার ফলে খালি হাতে ফিরাবে না যে যা আসছে ফতুয়া দিয়ে যাচ্ছে নেতা বানাবে ধর্মীয় নেতা দুনিয়ার নেতা এমন যারা জহাল কিছু ইসলাম সম্পর্কে বলছেন এলম উঠে যাবে বিরাজ করবি আর জেনা ব্যবি ব্যাপক আকার ধারণ করবে এটি একটি লক্ষ্য আর সুহান বিভিন্ন আত্মসম্ভ্রম নেই হয়ে গেছে তাদের মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে বন্ধুদের সাথে কোনো ব্যাপার না সিনেমায় যাচ্ছে যুবক যুবতীদের প্রেমের খেলা শুরু হয়ে গেছে জেনার রাস্তা জেনা রাস্তাকে আবার প্রশস্ত করে দেওয়া হয়েছে প্রশস্ত করে দেওয়া হয়েছে আর কি হবে তুষ্যাবল খামর আর মদ পান বেশি হয়ে যাবে মদ আজকাল ফ্লাইটগুলিতে গুলিতে আল্লাহ না করে সব ফ্লাইটে চাপতে হয় কিন্তু সৌদি আরবের ফ্লাইট ছাড়া বাকি জানি না যে মদ মুক্ত আছে কারণ বেশ কিছু ফ্লাইটে গিয়ে দেখলাম আপনার পাশে আপনার বলার ক্ষমতা নেই যে তুমি খেয়েও না জি আকাশে উড়ছে মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে ছিন্ন ভিন্ন একটা টুকরো বডির পাবে না যদি ধ্বংস হয়তো সেখানে মদ খাচ্ছে কত রকম সামান্য মুসলিম মুসলিম কি ওই কাফেরদের ফ্লাইটে চাপতে হইতো না আল্লাহ যেন আমাদের সংশোধন করা তফিক দানকারী ওয়েজাল আর পুরুষদের সংখ্যা কমে আসবে দেখছেন আজকাল এত যুদ্ধ হচ্ছে অধিকাংশ কারা মারা যাচ্ছে পুরুষে পুরুষে মহিলাদের কেমন তোলা এখন শুরু হয়েছে এখনো বাকি আছে হাতালে খামসি না ইমরাতি হ্যাঁ তাদের দেখাশোনার জন্য কোনো পুরুষ নাই একজন পুরুষ ছাড়া একজন ব্যক্তি তার মা বোনা তোবন ওই গোটা গোষ্ঠীকে দেখতে হচ্ছে তাকে ওদের দেখা শোনার কোন পুরুষ নেই একজন এই অবস্থা বোখারি মুসলিমের হাদিস যেই দিনের জ্ঞান অর্জন করার আল্লাহ পাক ফরজ করেছেন রসুল আলা করলে মুসলিম प्रत्येक मुसलिमर जन दिन इसलम सम्पर्क एत ज्ञान अर्जन कराफारक जाते सम्पर्क रखते आल्लर दिन अमल करते इमे जीवन क्षेत्र वस्तवयन करते প্রতিটি ক্ষেত্রে ফরোজ অজেবগুলি আদায় করতে পারবে হারাম জানবে যেগুলো হারামতে বেঁচে থাকতে পারবে সৈন্যত জীবন যাপন করবে আর সির আর বিদাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে তাহলে সন্ন্যত তৌহিদ কে জানতে হবে এটা তৌহিদ এতটুকু ফরজ আপনাদের আলেমহা ফরজ না জনগণের জন্য এতটা জানা ফরজ যেটা তৌহিদ না শিরিক সন্ন্যত না বিদাত হ্যাঁ ফরজ অজেব সন্নাত হ্যাঁ হারাম না যায় না যায় ইচ্ছা করছেন নামাজি জানেন না ৫০ বছর ষাট বছর ধরে নামাজ পড়ছেন আপনি খবরই নেই যে এই নামাজ রসুল্লাহ নামাজ নয় আসলে জাল নামাজ তিন নম্বর কে লক্ষণ হচ্ছে মানুষ খুব বেশি খুন হবে দেখতে পাচ্ছেন পশ্চিমে বিশেষ করে কিভাবে মুসলিমদেরকে খুন করা হচ্ছে কিভাবে মুসলিমদেরকে খুন করা হচ্ছে এখানে মানবাধিকার বলে কিছু নেই সেখানে সেখানে মানবতা বলে কিছু নেই আর একটা কাফের যদি কোথাও মারা যায় মানবাধিকার সংগঠন মানবাধিকার সংগঠন তখন মানুষের অধিকার তার মানে মুসলিম হলে আর মানবাধিকার কিছু নেই এ হচ্ছে বর্তমান পরিস্থিতি আল্লাহাক রবুল আলমীন যেন এই অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন এবং মুসলিমদেরকে আল্লাহাক সচেতন হওয়ার তফিক দান করেন মুসলিমদের নেমে আসবো অজ্ঞতা ইসলাম সম্পর্কে কিছু নামে মাত্র মুসলিম কিছু বুঝেনা এলম আর ইসলামের জ্ঞান উঠে যাবে ও ফিহাল একসরফিহাল হার্যাল হার্যাল কাতলু আর খুনা খুনি খুব বেশি হবে হত খুব বেশি হবে খুন আর খুন আর খুন চার নম্বর লক্ষণ যেগুলি আগের হাদিসে এসছে আর আলাদা করে বর্ণনা করে সেটা হচ্ছে মদ পান করা ব্যাপক আকার ধারণ করে সুর বল খাবার এবং শুধু মদ পান করে না মদ পান করার সাথে সাথে মদের নাম দিলে দিবে ইংরেজিতে তারা তাদের নাম দিয়েছে আরবি তো নাম বদলে দিয়েছে মদের নাম আরো খামর বলছে না বিভিন্ন নাম বদলিয়ে দিয়েছে জি করে মানুষ বুঝতে না পারে করে মানুষ বুঝতে না পারে জি শুধু নয় সুদী ব্যাংক যাতে বুঝতে না পারে সেজন্য সাধারণ বুঝেই না এটা সমাজের কটা লোক বুঝে সত করে দশজন না এই ব্যাংকটা অমুক ব্যাংক আর এই ব্যাংকে কিছুই বুঝে না বিভিন্ন হারাম বিষয়গুলির হারাম বস্তু নাম বদলে হারাম বস্তুর নাম বদলে দিবে তারপরে সেটা ব্যবহার করবে দেখেন আজকাল হ্যাঁ মুসলিম দেশ ও মেলা মুসলিম দেশ যাবেন আপনি মানহানি করছেন মানবাধিকার লঙ্ঘন করিয়ে দিলেন আপনি মুসলিম নেই কিন্তু বেশ্যাকে বেশি মানবাধিকার লঙ্ঘন করলেন তাহলে কি বলতে হবে জানেন শুনেছেন আজকাল নতুন নাম আপনাদের বাংলা পত্রিকাগুলিতে আছে আমি বাংলাদেশের পত্রিকা পড়ে দেখেন হ্যাঁ হ্যাঁ যৌন কর্মী বলতে হবে সনাদ আহমেদ এসাইতে রয়েছে যে মানুষ মদ পান করবে মদের নাম বদলে দিবে হারাম ব্যবহার করবে হারাম হারাম বস্তুর নাম বদলে দিবে যাতে করে হারাম না বুঝতে পারে মানুষ আর খারাপ না লাগে খারাপ না লাগে পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে যে ব্যবিচার ব্যাপক আকার ধারণ করবে আর ব্যাবচারের যে সব মাধ্যম রয়েছে যে সব হ্যাঁ রাস্তা দিয়ে ব্যবিচার হইতে পারে সেই রাস্তাগুলি একবার ওপেন হয়ে যাবে প্রশস্ত হয়ে যাবে ব্যবচার হয় কোন কোন রাস্তা দি নির্জনতা দি নির্জনতা দি আজকাল যুবতী মেয়েদেরকে হ্যাঁ টিউশন পড়াবার জন্য যুবক মাস্টার পুরুষ মাস্টার দিয়ে টিউশন পড়াচ্ছ আমার টিউশন ফিস পড়িয়ে দেয় একটু পড়াগুলো করে দেয় আর এই পড়া করতে করতে প্রেম ঘটেছে প্রেম করতে করতে তখন প্রেমে বিচ্ছিন্নতা দেখা দিয়েছে তখন হ্যাঁ কি হচ্ছে খুনা হচ্ছে এটি একটি ঘটনা শুধু বলছি না আমি বহু ঘটনা এরকম হচ্ছে বাড়িতে মেয়েদের নষ্ট হচ্ছে তাদের হ্যাঁ টিউশন পড়াতে আসে তাদের মাধ্যমে আমাদের ডিস্ট্রিক্টের একটা ঘটনা একজন আলেম সোনালো তার গ্রামের ঘটনা অনেক দিন আগের ঘটনা বলছে যে এক ছেলে টিউশন পড়ায় খারাপ হইল কি তোর কথা হচ্ছে যে কি সম্পর্ক লাগিয়েছে মামা আর ভাগ্নির সম্পর্ক টিচার হচ্ছে মামা আর ইয়ে হচ্ছে ভাগ্নি মামা ভাগ্নির সম্পর্ক রাখিয়ে আ তারপরে পড়াচ্ছে বাপ মাকে কিছু খারাপ লাগে না কে পড়াচ্ছে ওর মামা পড়াচ্ছে কিরকম মামা করছে পাতানো মামা পাতানো মামা বুঝেন হ্যাঁ মামা পাতিয়েছে মামাটা মানো আসলে চাস তো মামাও মামা না ইসলামী শুনেন নিজের মামা ছাড়া আর বইমাতৃ বই পিত্রীয় তিন মামা ছাড়া আর দুধ মামা ছাড়া এই চারটা ইসলামে আর কোন মামা নেই মালা করেন এটা হচ্ছে ইসলাম এইভাবে ইসলামকে শিখতে হবে সে মাহারাম নয় খালা তো মামা মামা তো মামা ফুমাতো মামা কোন মামা মামা নয় আর নিজের চাচা ওই চাচা ছাড়া আর কোন চাচা মস্ত চাচা ওসব কিছুই ইসলামে নাই ওগুলো এরা মাহারাম নয় সুতরাং এদের সাথে নির্জনতা জায়গ নয় নির্জনতা একটা জেনা রাস্তা জি হ্যাঁ তারপরে একা যুবতীদের সফর করা মহিলাদের বিনা মাহারামে সফর করা ঢাকা থেকে সেই যাচ্ছে চিটাগাং যাচ্ছে বিদেশে যাচ্ছে বাবা মায়ের সাথে দেখা করার জন্য কলেজ ইউনিভার্সিটিতে পড়েও বরং আরও লজ্জাকর সুফানাল্লা এত নিচে নেমে গেছে দেশের মধ্যে সফর করছে সেটাই যদি হারামা এক শহর থেকে আর শহরে নিজের সৌদি আরবে থাকি। সৌদি থেকেও ইসলাম শিখলেন না সৌদি আরবে থাকি। আর মেয়েকে পাঠায় কেনাডা না হই আমেরিকা আর না হলে অস্ট্রেলিয়া পড়া যেন না হলে খুব যদি একটু ভালো হয় মালয়েশিয়া কোথায় পাঠিয়েছি চিন্তা করলাম আছে না কেউ নাই প্রয়োজন নেই মেয়ে সবকিছু বুঝে সবকিছু বুঝে জি হ্যাঁ এগুলো জেনার রাস্তা জেনার রাস্তা প্রশস্ত হয়ে যাবে আর কিছু বলা লাগবে যে জেনাই ব্যাপক আকার ধারণ করেছে সহশিক্ষা সহ শিক্ষা একসাথে কাজকর্ম করা ডিউটি করা নার্স আর ডাক্তার চিকিৎসকদের ডিউটি করা একই কোম্পানিতে একই প্রতিষ্ঠানে মহিলাদের পুরুষদের কাজ করা হ্যাঁ একই কাউন্টারে একই দোকানে মহিলা পুরুষ কাজকর্ম করা ইত্যাদি ইত্যাদি তুমি কিনে নাও যা কেনাকাটা করছে ওর মাধ্যমে সবকিছু হচ্ছে এক বড় রাজধানীর ঘটনা কোনো এক দেশের ভালো ধর্মিক লোক একজন আলেম তার মেয়েরা নিজের বাজার করে শুন বাড়ায় যদি এইরকম হয়ে যেতে পারে তাহলে সাধারণ লোকের বাড়িতে কি না বাজার বাজার করে এই করতে করতে দেখেন যখন মানুষ যুবক যুবতী হয় তখন একের অপরের দিকে আকর্ষণ হয় এটাকে থামাতে পারবেন না এটা আপনারও আছে আমারও আছে আপনার বাড়ির মহিলা মহিলাদেরও আছে আর আমারও আছে সকলের আছে আছে না নেই এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন देखे और आकर्षण विवाहता हुए जदि चरित्र बोती है शुद्ध विवाहिता हा जथेष्टा शुद्ध विवाहित हवा जथेष ना विवाहित विवाहित हार पर आल्लाभिरुता थे, थे आलदा कथा ভালো পরিবারের ওই রাস্তাঘাটে বাজার কর করতে করতে একটা কলেজ ইউনিভার্সিটির ছেলে দেখে ওকে ভালো লেগেছে লেগেছে লেগেছে ওকে ঘরে উঠে গেছে গেছে না এইরকম হাজার হাজার ঘটনা বিয়ে করতে যাবেন আর ভালো করে গভীর ভাবে খবর নিয়ে দেখেন যে আমি এমন পরিবারে বিয়ে করতে চাই যেই পরিবারের মেয়েরা বাইরে মাহরাম ছাড়া যায় না কখনো তাদের বাড়িতে কোনো কুরুষ ঢুকে না এইরকম দেখেন খুঁজে পাওয়া মুশকিল আজকে থেকে ৩০ বছর আগে বছর আগে খবর বলছি, যখন বছর বছর 30 আগে হয়ে সৌদি যখন প্রথম যৌবন কাল ছিল কাল ছিল আর যখন মাদ্রাসায় শিক্ষকতা করতাম গোটা গ্রামে দেখা যাক এই গ্রামে একটা বড় মাদ্রাসা আছে তো এখানে এটা ভালো পরিবার দেখা যাক ভালো পরিবার খুঁজে গোটা গ্রামে দুটা পরিবার ফেলাম তো দুটা পরিবারের মধ্যে ভালো করে গভীর ভাবে এখন খোঁজ নেওয়া শুরু করলাম যে ভালো হবে খবর নিয়ে দেখা গেল যে এরা মারামারি করে মুসলিম সমাজ মুসলিম সমাজে যদি অবস্থা হয় তো ইয়াহুদিন বাড়ির অবস্থা হিন্দুদের বাড়ির অবস্থা কি না ব্যবচার একাকার হয়ে গেছে আবুবিল্লা আল্লাহর গজব কেটে আসছে गोटा ग्रामीण धार्मिक लोक पांचअप्तर नाम महिला पढ़े पुरुष नाम गोटा ग्रामे लोकते ढुके दे लोक, लोक एक किलो আর কিছু জিজ্ঞাসা করা যাবে না হ্যাঁ কাউকে আকর্ষিত করবে না ঠিক তেমনি বাড়িতে অপর কোন যুবক ঢুকবে না এইরকম বহু জেনা রাস্তা আছে যে জেনার রাস্তাগুলি যেখানে বেশি খোলা আছে সেখানে তত বেশি জেনার বিচার লক্ষণ হচ্ছে আমার ওম্মতে এমন কিছু জাতি হবে যারা ব্যাবিচারকে হালাল মনে করে নিবে হালাল মনে করে নিয়েছে ব্যবিচার দুই ভাগে বিভক্তি যেটার নাম ধর্ষণ সেটা না অপরাধ আর যদি কোন ইত্যাদি অসুবিধা নেই প্রেম করেন পার্কে নিয়ে ঘুরেন দেশ যান অসুবিধা নেই ঠিক না এই পরিস্থিতি নয় কলেজ ইউনিভার্সিটি থেকে যাচ্ছে এক ছেলে যুবক যুবকের যুবতীর সাথে প্রেম আছে যে কোন দেশে একশো একটা ছেলে মেয়ে ভালো নেই আর কেউ যদি ভালো থাকে আমার কলেজ ইউনিভার্সিটির কিছু সাথী ছিল যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে তারপরে কলেজ ইউনিভার্সিটিতে থেকে বড় ইউনিভার্সিটি পিএইচডি করেছে মাস্টার্স বলছে যে ভাই কি বলবো যদি একটা ছেলে যেমন ওই ছেলেটা বলছে যে আমি যেমন আমি কোনো মেয়ের সাথে কারবার রাখি না আমাকে একটা মেয়ের যদি বয়ফ্রেন্ড না থাকি বান্ধবীরা তখন তাকে হ্যাঁ তুচ্ছ মনে করে যে তুই কি রে তোর কারো সাথে কিছু রে হ্যাঁ এগুলি ব্যবচারের পরিবেশ না একেবারে বিষাক্ত ব্যবিচারের পরিবেশ আল্লাহ পাক হেফাজত এই জন্য শরীয়তার আসল বিধান হচ্ছে যে সহ শিক্ষায় যুবক যুবতীদেরকে পড়া নয় যাইজ নয় হারা এটা হচ্ছে শরীয়তার আসল বিধান ভালো করে শুরু আপনার জন্য ফরজ নয় আল্লাহ ফরজ করেনি যে আপনাকে আপনার মেয়েকে আপনাকে নিয়মকানুন শিখেতে হবে আমাদের মা খেলা কিছুই জানতো না কিন্তু ভালো ছেলে পয়দা করেছে আর ভালো ছেলে তোর বিয়ে দিয়েছে হ্যাঁ আজকাল শিক্ষিত শিক্ষিতা মহিলা সে নিজেকে নিজের শিক্ষা নিয়ে ব্যস্ত আমাদেরকে জীবনে বাপ মাকে গাল দিনে জীবনে বাপমার সাথে ওই রকম হ্যাঁ অবাধ্য হইনি আর রাই করিনি শাসন ছিল আসল হচ্ছে তরবিয়ত ইসলামের তরবিয়ত এই নয় যে আপনি ডিগ্রি করাবেন আপনার বোনকে আর আপনার করার জন্য ইনকামের জন্য সেটা হারাম কাজ মেয়েদেরকে আল্লাহ ইনকাম করার জন্য পয়দাই করেনি এটা হচ্ছে দিন ইসলাম পুরুষদেরকে আল্লাহ পয়দাই করেছে তোমার ইনকাম করো বাইরে থেকে ইনকাম করে নি এসো রোজগার করে নিয়ে এসো আর মেয়েদের বলছে বাড়ির কাজ সামলা যেমন পুরুষের কোন দায়িত্ব না যে তাকে রান্নাঘরে পাক শাক সামলাইতে হবে আর ছেলে মেয়েদের পরিচর্যা করতে হবে আর বাড়িতে এসে ছেলে মেয়েদের মুছে সাফ করতে হবে এসব দায়িত্ব পুরুষদের দেওয়া তুমি বাড়ির কাজ করো আর তোমার স্ত্রী বাড়ির কাজ করছে এটা হচ্ছে ইসলাম আর যতদিন পর্যন্ত আমাদের মুসলিম সমাজ এইরকম অবস্থায় ছিল ততদিন পর্যন্ত পাপ মুক্ত ছিল বলছেন যে মুসলিম দেশে আইন তৈরি করা আছে অপরাধ আর সম্মতির খোলা জায়গা তো রাস্তা ঘাটে নাই আর যদি অমুসলিম পশ্চিমাদের সহায় তো অসুবিধা নেই রাস্তার পাশে হইলে অসুবিধা নেই চলছে ব্যবচার হচ্ছে কোনো অসুবিধা নেই সম্মতি থাকতে হবে जबरदस्ती ना क्या सत्य हाल सम्मी मे पालिया चले गोराधी मेरे बाबा कथा और पानिसमेंट कर दीछे तुम्हारक सवालिक मे उठिए आसा बैध भलो कस कर ঠিক কিনা বলেন অবশ্যই হঠাৎ করে দেখা হলো আর একটা মেয়ে উঠে পালিয়ে চলে গেল কখনো না এগুলো কেন হচ্ছে তো হালাল করিয়ে দিয়েছে এগুলোকে হ্যাঁ সরাসরি হোক ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্ট পরোক্ষ হোক হালাল করে দিয়েছে মুসলিম দেশের আইন হইতে পারে কি জবাব দিবে ক্যামতের দিন আল্লাহ পাকের কাছে ওয়াল হারিরা রেশমকে হালাল মনে করে নিবে এটিও একটা ক্যামতের লক্ষণ এটা রেশমের কাপড় সিল। না সাধারণ কাপড় হালাল কাপড় না হারাম কাপড় দেখা দেখি কাপড় পুরুষ কাপড় পুরুষদের আল্লাহ সৌদিয়ার মতো পরিবেশে অসৎ যুবক গুলি গান বাজনা একটা যুগ ছিল একটু লুকিয়ে এখন খোলা খোলি এক গ্লাস খোলে দিয়ে ধাঁই ধাই করে গান বাজাচ্ছে না কেউ বাধা দেওয়ার আছে না কারো বাধা দেওয়ার ক্ষমতা আছে আর কেউ বাধা দিলে তার বিপদ আছে যদি এই রকমই হয় আল্লাহ আকুল আলমজান আমাদের হেফাজত ছয় নম্বর যা আগের হাদিসে আসলো ওই হাদিসে রয়েছে গান বাজনা গান বাজনা হারাম গান ও হারাম বাজনা হারাম বাজনা সব হারাম এই যে মিউজিক টোন রাখছেন মোবাইলে হারাম ভালো করে মসজিদে হোক আর বাইরে হোক মিউজিক রাখা আপনার সাধারণ করে রাখছেন সেটাও ঠিক নয় কারণ এতে কোরআনের আয়াতের অথবা দুয়ার অবমানন করলেন দুয়া চলছে অসম্পূর্ণ একটু কিছু বলা হয়েছে কথা পূর্ণ হয়নি দিলেন কেটে কথা বলতে লাগলেন এগুলো সেটাও জায়জ নাই কিন্তু তার চেয়ে বড় অপরাধ হচ্ছে গান বাজনা রিংটোনে রাখা আর অধিকাংশ লোকের শতকরা পঁচানব্বই জন আজকাল রিংটোনে গান বাজনা রাখছে গান বাজনা রাখছে দেখেন ওইটাকে আপনি ক্যান্সেল করাইতে পারেন অনেকে স্বেচ্ছায় রাখছেন অনেকে অনিচ্ছা কি কোনখানে হয়তো টিভি দিয়েছেন চলে এসছে এরকম অনেকের মোবাইল এরকম আছে সব হারাম কাজ গান বাজনা যেখানে সেখানে ঘর বাড়িতে গান বাজনা আসবে না বিপদাবদ আসবে না কেন শয়তো বিস্তার লাভ করবেন আপনার বাড়ির ওপর আপনার ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি কেন হবে না সেখানে গান বজনা হচ্ছে সাত নম্বর লক্ষণ হচ্ছে মাল্লা হারি ফি দুনিয়া দুনিয়াতে কোন পুরুষ লোক যদি রেশম পরে লাফিলা আখেরা জাননাতে যাবে না দীর্ঘদিন আর যদি জান্নাতে যায়ও তো জাননাতে যখন যাবে ওখানে রেশমের বঞ্চিত থাকবে তারপরে অসুবিধা নেই পড়ছে জি হ্যাঁ অনেকে ব্যবসার হালাল মনে করেন কিন্তু পড়ছে কুকুর বৃত্তির লিপ্ত হচ্ছে আর যদি হালাল মনে না করে হারামকে হালাল মনে করা যেমন ফরোজকে অস্বীকার করা কুফুরি কেউ রোজাকে অস্বীকার করে কুফুরি কিনা ঠিক ওই রকম কেউ যদি বলে যে ব্য হারাম নাই জবরদস্তি করলে হারাম তাহলে সেটা হচ্ছে কুফুর বড় কুফুরি এটা আর আরেকজন ব্যবিচারে লিপ্ত অথবা মদ পান করছে কিন্তু মদকে কে হারামে মনে করে নেশা হয়ে গেছে ছাড়তে পারছি না তাহলে গোনাগার কাবিরা গনাকারী তার জন্য জাহার নাম রয়েছে চিরকালের নয় কিন্তু যে ব্যক্তি হালাল মনে কর হালাল সে মুসলিম নয় সুতরাং সে চিরকালের জাহার নাম হবে আট নম্বর লক্ষণ হচ্ছে যে এমন একটা সময় আসবে কেমতের পূর্বে আর চলে এসছে আজকে যে যে খ্যানৎকারী যে গাদ্দার তাকে বিশ্বস্ত মনে করা হবে আর যেই ব্যক্তি বিশ্বস্ত ইমানদার আমানতদার তাকে তার সম্পর্কে সন্দেহ করা হবে তাকে বিশ্বাস করবে না দেখেন আজকাল যে কোনো প্রতিষ্ঠানে দেখেন একজন যে ম্যানেজার আছে অর্থাৎ একজন বস আছে তার ডানে বামে তার কানে কানে কথা বলে কারণ অসৎলোগুলি তার ডানে বামে क्षयति करतदार बेनार प्रतिष्ठान विश्वास करना एक भाई शुद्ध एखान कथा सारा विश्व तो खराब अवस्था जी এক ভাই বলছে যে সে আমার ডানে কাজ করি বললেও খুব মুশকিল তারপর কতদিন আর বরদাস্ত করে একবার বললাম মালিক মালিককে বললাম তো মালিক ওদের কাছে আমার নাম প্রকাশ করে দিয়েছে এমন জাহেল মূর্খ মালিক আছে অধিকাংশ এরকমই যে আপনা আপনার যে আপনাকে যে থেকে রক্ষা করবে আপনি ওর একটু হিতাকাঙ্ক্ষী হইলেন না না তারপরে যেখানে হোক যারা অযোগ্য যারা বিশ্বাসঘাতক যারা দেশের ক্ষতি করবে তাদেরকে মালিকানা দেওয়া হচ্ছে তাদেরকে বিশ্বস্ত ইমানদারদের চাপিয়ে দেওয়া হচ্ছে এটা সর্ব স্তরে এইরকম অবস্থা মুসলিমদের একটি হাদিস রয়েছে বলছেন ক্যামতের লক্ষণের অন্তর্ভুক্ত হচ্ছে অশ্লীলতা ছড়িয়ে পড়া আলফ অশ্লীলতা কত ছড়িয়ে গেছে দেখেন অশ্লীলতা বাঁচাই মুশকিল অশ্লীলতা অশ্লীল কত বাঁচবেন আর ইউটিউব খুলছেন ইসলামী বক্তব্য শোনার জন্য বক্তব্যের পাশে এমন অনেকটা নোংরা ছবি চলে আসুন কি করবেন আপনি যদি বলেন যে এই নোংরা জন্য আমি এইটা খুলবোই না তাহলে সবটাই বাঁধিতাম আশ্চর্য হয়ে যাবেন আপনি এই অশ্লীলতা অর্থাৎ আর অনেক সময় অনেকে নিজে থেকে হতে চাইবে অশ্লীল চরিত্রতার সম্পর্ক বিচ্ছিন্ন করা ব্যাপক আকার ধারণ করেছে বিচ্ছিন্ন করা এখন দুনিয়ার সম্পর্ক হচ্ছে টাকার সম্পর্ক স্বার্থের সম্পর্ক গদির সম্পর্ক হ্যাঁ দুনিয়ার আপনার কাছ থেকে আমার কি পাওয়ার আশা আছে আপনার কি আমার থেকে পাওয়ার আশা আছে এই রকম সম্পর্ক জি বাস্তব সত্য বা করেন না কিন্তু যার সাথে স্বার্থ জড়িত ভাই না হয় হ্যাঁ স্বাবলম্বী আর চলছে বোন অপরের ঘরে গেছে কি অবস্থায় আছে দুর্বল নারীরা দুর্বল একটু বনের খোঁজ আমি একজন ভাই বনেরও খোঁজ নেন না কিন্তু শালিদের খোঁজ ঠিক আছে শ্বশুর বাড়িদের খোঁজ নিচ্ছেন তারপরে আপনি খোঁজ নিচ্ছেন কেমতের লক্ষণ এগুলি ও তা আর আমান বিশ্বস্ত ব্যক্তিকে খায়েন খ্যামতকারী মনে করা ভালো মানুষকে মনে করেন না না না না না না না একে চাবি দেওয়া যাবে না একে দায়িত্ব দেওয়া যাবে না এটা ভালো মানুষকে বিশ্বাস করবে না ও এতে মানুষ খাই আর খেয়ান বিশ্বাস করবে যে যত খারাপ হবে ওকে বিশ্বাস করবে বেশি কেমন লক্ষণ সব জায়গায় দেখতে পাবে এটা যে যত বেশি খেতে পারবে বেমানি করে তত বড় চেয়ারম্যান আর এমকি হইতে পারবে এইভাবে আপনি দেখতে থাকেন যে কোন স্তরে হ্যাঁ ভালো মানুষ অনেক সময় খারাপরা ভালো মানুষকে চাই না কাল ভালো মানুষকে খেতে পাবেনা বিভিন্ন অফিসার ঘুষ খাবে না কি করে জানেন এলাকার যত লোকের আছে তারাও তাড়াতাড়ি এমন পল্লীগ্রামে পাঠাবো না যে তুই বাপ বাপ করবি আর যাতে করে আর এরকম না করবি তুই যাতে করে সবাইকে ঘুষ খাইতে দিসা তুই ঘুষ খাস হচ্ছে জি হ্যাঁ কোন কথাগুলি বলবেন এই ক্ষেত্রে নয় নম্বর কেমতের লক্ষণ হচ্ছে বলতে বলতে আছাড় খেয়ে পড়ে গেল বক্তব করছে আছাড় খেয়ে পড়ে গেল বক্তব্য শুনছে আছাড় খেয়ে পড়ে গেল আমার বক্তব্য হয়েছে আজকের থেকে দশ বারো বছর আগে পুরোনো সেন্টারে জুমার দিনের বক্তব্য শুরু করেছি দুশো আড়াইশো তো হইতই তো যাই হোক ওর মধ্যে প্রথম দিকে আছে পনেরো বিশ মিনিট হয়েছে একটা লোক ধাপ করে পড়ে গেল আওয়াজ করলো পড়তে দেখলাম একটু কোনো অসুবিধা হচ্ছে যে টুম আছে হয়তো নিয়ে যান একটু করেন এই বলে আমি আমার পাঁচ মিনিট পরে সাত মিনিট পরে আমাকে এসে বলছে আকস্মিক মত শুয়ে সুস্থ ডিউটি করে এসে শুয়ে আছে আর নাই খবর নেই শেষ জি আর প্রবাসীদের এটা সবচেয়ে বেশি হচ্ছে প্রবাসীদের বেশি হচ্ছে এর পিছনে মেলাগুলি কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ইমান থেকে দূরে ইসলাম থেকে দূরে থেকে দূরে হারাম জীবন যাপন বুঝতে পারছেন এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা স্বামী স্ত্রী ঝগড়া করে হ্যাঁ টেনশন নিয়ে শুয়েছে ওই টেনশনে টেনশনে ঘুম আসনে গেল অতি হাটা জি যে ছেলেকে পাঠিয়েছে যত চুসতে পারি যেতে চাই ছেলে যেতে চাই দেশে বিয়ে করতে চাই না বিয়ে করিস না তুই বিয়ে করিস না কারণ বিয়ে করলে কি পয়সা দেয় কি না বুঝা গেছে ইনকাম বিয়ে দিতে চাই দেশে যেতে চাইছে স্ত্রী বলছে চলে বাপ মা বলছে তুই না যদি সেখানে সত্যিকার আর্থিক সংকট দূর করার উদ্দেশ্য থাকে তাহলে তো ভালো কথা কিন্তু অধিকাংশ বাবমার উদ্দেশ্য হচ্ছে যে টাকা পাঠাতে থাক শুধু পাঠাতে থাক আমরা শুধু খাই সে কি করছে তার জীবনটা যে একবারে শুষ্ক জীবন অশান্তির জীবন স্ত্রী ছেড়ে ছেলে মেয়ে ছেড়ে বিশ বছর ধরে আছে কি অশান্তির জীবন একটু তাদের অনুভূতি নেই যে আমার ছেলেটা কত কষ্ট করে বিদেশে থাকছে ছোট ভাইয়েরা আপনার হোটেলে বিদেশে টাকা পাঠাচ্ছেন আরাম সে কত কষ্ট করে আপনি এখানে পয়সাগুলো রোজগার করছেন আপনি একটা পয়সা খরচ করতে একটা রিয়াল খরচ করতে কষ্ট লাগে কিন্তু আপনার ভাই যারা আপনার হোটেলে খাচ্ছে হ্যাঁ তাদের কোনো চিন্তা নেই আরামসে খরচ করে যাচ্ছে এগুলো কথা আপনারা বেশি জানছেন তো বলছিলাম যে আকস্মিক মত হার্ট অ্যাটাক এর মত ব্রেন স্ট্রক এর মত এই মত গুলি যে শুরু হয়েছে হঠাৎ করে মৃত্যু আসা তুযোগ পাই নে সংশোধনের সুযোগ পাই নে এগুলোর বিভিন্ন কারণ রয়েছে দিনিক কারণ রয়েছে দুনিয়াবি কারণ রয়েছে হ্যাঁ ধর্মীয় কারণ রয়েছে আর পার্থিব কারণও কিছু রয়েছে পারিবারিক কারণ রয়েছে এই যে এত ঘন ঘন যোগাযোগ এটা একটা কারণ আজকে থেকে আমরা পঁচিশ বছর আগে সৌদি আরবের থেকে যে একটা চিঠি পাঠাইতাম দশ দিন থেকে পনেরো দিনে পৌঁছিত তারপরে ওখান থেকে আবার আমার কাছে পনেরো দিন পরে পুরোনো খবর আসলো এইভাবে তারপরে ছোট খাটো খবর পাই না দেয় না যে কষ্ট পাবে খবর জানতে পারি না টেনশন মুক্ত আছি না নেই চিঠির মাধ্যমে খোঁজ খবর জানিলাম টেনশন মুক্ত কিন্তু দিনে কয়বার করে স্ত্রীকে টেলিফোন করছেন যাদের পরিবার দেশে আছে কোথায় মা বাবুকে টেলিফোন করছেন এই যে বারবার করছেন ছেলে মেয়েকে টেলিফোন করছেন কেন গেলে তুমি কেন গেলে এই তালাক তালাক তালা না হইলে রাগ করে শুইলেন আর হার্ট অ্যাটাক জি হ্যাঁ কিন্তু চিঠি যোগা যোগ কি হচ্ছে না হচ্ছে কোথায় গেল না মানে হারাম কাজে নাই বাবার বাড়ি স্ত্রী এমন কোন বড় অপরাধ করে দিল কিন্তু রাত দিন খবর নিতে আছেন আমার মায়ের খেদমত করছিস কিনা না খেদমত মানে এমন খেদমত আমার মা যদি বলে যে এখানে গোটা বছর থাকতে হবে তোর মাকেও দেখতে যাবে তোর বাক্যেও দেখতে যাবিনা এগুলো ছিলাম এইগুলো দিয়ে অশান্তি তৈরি হচ্ছে এইরকমই डुबे क्या लक्षण मस्जिद दिएायत कर नाम लोक है जतायात कर प्रयोजन मस्जिद नाम পাশে নামাজের সময় চা খায় না হয় ঘুমায় বুঝি তো এটি হচ্ছে কিয়ামতের লক্ষণ নবী করিমাল বলেছেন তোরকান মসজিদ রাস্তা বানিয়ে নেবে মানে দুনিয়ার গরজে তো মসজিদ কে ব্যাবহার করবে কিন্তু হঠাৎ করে মারা যাবে আল্লা আলবানী ইহাদিসটিকে সহি এগারো নম্বর লক্ষণ হচ্ছে যে ফেতনা বিশৃঙ্খলা অশান্তি ব্যাপক আকার ধারণ করবে আজকাল যে ফেতনা সুভান কত রকমের ফেতনা একটা ছেলে কি যখন আপনার ছেলে স্বাভাবিক দিচ্ছি তোকে স্কুলে ভর্তি করেছি তুই যেভাবে চলবি সেভাবে চল তাহলে অসুবিধা নেই তাহলে তো ছেলেও খুশি যে আমার আমি একটা মোবাইল দিয়ে দিচ্ছি আমাকে একটা ল্যাপটপ লাগবে তাও দিয়ে যা চেয়েছি চাইছি তাই দিচ্ছে আর ডেলি আমাকে দশ রিয়াল বিশাল খরচও দিচ্ছে আর আমার আমি কি করছে না করছে খোঁজ খবর না কোথায় থাকি না থাকি আর কোন রাতে এসে ঘুমাইলাম আসলাম খোঁজ খবর নাই না তো ছেলে তো খুশি হবে ছেলে তো খুশি হবে কিন্তু এই আপনার দায়িত্ব কেমতে পার পাবেন আপনি কি জান্নাত পাবেন না ফেসে যাবেন গিয়ে আপনার ছেলে যদি অসৎ হয়ে যায় এই কারণে চিন্তা করতে হবে ফিতনা বাইরে গেলে ফিতনা দেখেন আজকাল এক ফিতনা হচ্ছে না বললে বুঝবেন এক ফিতনা অধিকাংশ ছেলেরা ভালো ঘরে নামাজি ঘরের ছেলেরা অসৎ পরিবেশের কারণে সমাজের যুবকরা তাদের সাথী সঙ্গীরা স্কুলের হোক অথবা গ্রামের হোক অসৎ বেনামাজি তাদের সাথে সঙ্গ ধরে গিয়ে বেনামাজি হয়ে যাচ্ছে বেদিন হয়ে যাচ্ছে চরিত্রহীন হয়ে যাচ্ছে ভালো ঘরের ছেলে প্রেম করা শুরু করছে আশেপাশের ছেলেদের সাথে মিলে নামাজ পড়ে না আপনি নামাজি আপনার স্ত্রীর নামাজি ছেলে মেয়ে গুলো নামাজি বানাইতে চাইছেন এত চাপ সৃষ্টি করে না যাবো না তখন আপনি উঠাইলে উঠতে চায় না আর রক্ত গরম হয়েছে এখন হ্যাঁ শরীরে ক্ষমতা আছে বাপ বললে উঠতে চায় না মা বললে তো কোনো ভয় নেই তো অসৎ ছেলেরা আজকাল এইভাবে হচ্ছে ফিতনা এটা একটা বড় ফিতনা অধিকাংশ ছেলেমেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে অথবা ইমান হারিয়ে ফেলছে হারামে লিপ্ত হচ্ছে গাইড ইসলাম অন ইসলামিক জীবনযাপন করছে আল্লাহর ফরজ আদায় করা নেই হারাম নাজাজ থেকে বাঁচে না বেশ যেমন অমুসলিমদের ছেলেরা জীবনযাপন করে মুসলিমের ছেলে ওই জীবনযাপন করছে একটা ফিতনা দ্বিতীয় আর একটা ফিতনা ছেলেকে ধার্মিক রেখেছেন হয়তো মোটামুটি ধর্মের মধ্যে রেখেছেন তখন আরাক এক ফিতার আশঙ্কা ওই আছে বিধর্মিতা থেকে তো বাঁচাইলাম কিন্তু আবার আমার ছেলের সাথী সঙ্গীগুলি কেমন ওটা আপনাকে খোঁজ রাখতে হবে আর এক ফিতনা মার্কেটে আছে কি ফেতনা খারিজিদের ফিতনা হ্যাঁ জঙ্গিদের ফেতলা হ্যাঁ চরমপন্থীদের ফেতলা চরমপন্থীদের ফেতনা আর কোনো চল কেউ আমাকে বারমা যেতে হবে কে বলছে আমাকে ইরাকে যেতে হবে কে বলছে আমাকে আয়ের আয়ের সাথে দেখা করতে হবে ওখানে চলে যেতে হবে ভালো ছেলে ইসলামের মধ্যে রাখার চেষ্টা করেছিলেন আর বাইরে যে সাথী সঙ্গী গুলো খারাপ আর একদিক থেকে চরমপন্থী ওই দিক থেকে খারাপ ওদের সাথে মেলামেশার জন্য ওখানে আপনি খেয়াল করেননি যে ওর বন্ধু বান্ধব গুলো কোন মন মানিসে সর্বনাশ করি তো আপনার আপনার পরিবারের আপনার ছেলে সব সর্বনাশ করলো ফেতনা হইল না হইল না দুই ফেতনা থেকে বাঁচাইতে হবে জ্ঞানী বাপমা দুই ফেতনা থেকে বাঁচাইতে হবে একদল কি করেছে যে চরমপন্থী জঙ্গি খারেজিদের ফেতনা থেকে বাঁচাবো যাতে করে আমার ছেলে জঙ্গি টঙ্গি না হয়ে যায় এই ইসলামিক বই পড়বি না বাড়িতে ইসলামিক বই রাখা যাবে इसलमिक आलोचना शनि ने नास्तिक बनो बड़े उचित मुस्लिम बनाईते नामी बनाईते आल्ला बनाईते धार्मिक बनाईते कितु देखते मध्यम पंथी क्या अपनारन मानसिकता कैम इलामामिकर जंगीड़े ना बारो नम्बर से मुसलिम जी के सारा विश्व कुशी चाटनी मन करनी बुजन बुजेंद भरता मन कर ভর্তা যদি থাকে আর গোস্ত মাছ থাকে ডাল থাকে কোনটা বেশি খাই আমাদের খুব সহজ ভাষা বুঝলাম হাদিস একটু লম্বা আছে জি হ্যাঁ হাদিস যে এমন একটা যুগ আসবে সমস্ত কুফরি শক্তি ওইভাবে ঝাঁপিয়ে পড়বে মুসলিমদের ওপর যেমন খাবার একবার প্রস্তুতি আছে আর ওদের যদি খাবার হয় গোটা গানাম এবারে গোটা খাসি প্লেটে রাখা আছে হ্যাঁ বা মুরগি রাখা আছে ধরেন ফাহাম এখানকার যে খাবার আপনারা বুঝছেন আপনাদের বুঝাই কিন্তু বাইরে যে আমার আলোচনা শুনে বুঝবে না যে ফাহামি বা কি বলছে আর গানামি বা কি বলছে আচ্ছা ওদের জন্য ভালো ভালো খাবার রাখা আছে দশরখানে ভালো ভালো খাবার আইটেম রাখা আছে বাঙালি পরিবেশে দশ বিশ রকম আইটেম হইতে হবে একটা মেহমান ডাকলে তাই না মিনিমাম দশ হইতে হবে আর বিশ করতে পারলে ভালো ঠিক না অপচয় অপচয় অপছন্দ বিকাশ না থাকে যেটা ভালো লাগে কেউ খাচ্ছে কেউ কাছে যে যেটা ঝাঁপিয়ে নিতে পারে হ্যাঁ যে যেটা ভালো খেতে পারে এই হলো অবস্থা তো পুরো কুফোর শক্তি কি করবে ঝাঁপিয়ে পড়বে সলিম জাতির উপর যেই সময় ঝাঁপিয়ে পড়বে তোমাদের উপর হে মুসলিমরা যেমন ক্ষুধার্ত ব্যক্তিরা ঝাঁপিয়ে পড়ে তাদের প্লেটের উপর তাদের দস্তরখানে যে খাবার প্রস্তুত আছে এইরকম দস্তরখানে যেমন ঝাঁপিয়ে পড়ে আর সত্যি খন্দকের যুদ্ধে শুধু মোদিনা ঘেরাও করেছিল হামলা করতে এসেছিল খন্দকের পরে যে যুদ্ধ গুলো সবগুলি তারা সুর উল্লাহাম গিয়েছেন তারা আসতে পারেনি সাহস করেনি না খারে না তাবুকে কাফের আসেনি রসুর উল্লাহাম গেছেন তাদেরকে দমন করার জন্য যে এরা হুমকি আছে সুতরাং এইগুলোকে নির্মূল করতে হবে এই বাতিল শক্তিগুলিকে তার আগের যুদ্ধগুলি গুলি যতগুলি ছিল বদর অহধ হ্যাঁ আশ্চর্য হচ্ছে কেমন কথা আরো শক্তিশালী হচ্ছে আমরা আর আমরা কি ওই সময় সংখ্যা লঘু হয়ে যাবো নাকি কালা রসুর বাল আন্তুম কাসির বালি আন্তুম এ কাসির বরং সেই সময় তো অনেক হবে অনেক পৃথিবীর দুই নম্বর গরিষ্ঠতা মুসলিমদের ময়লা আবর্জনা খড়কটা ভেসে আসে স্রোতে ওইগুলোর মতো তোমাদের হবে যেগুলি নিশ্চিন্ন হয়ে যায় যখন একটা ধাক্কা খায় তখন ফেনা গুলি ভিন্ন হয়ে যায় যখন ধাক্কা খায় ময়লা আবর্জনা এই দিক থেকে ওই দিকে এবার বিক্ষিপ্ত হয়ে যায় ঠিক ওই মুসলিম জাতি বিক্ষিপ্ত অবস্থা মুসলিমদের কোন ঐক্য নাই মুসলিমদের কোন শক্তিও নেই এই হয়েছে আজকের অবস্থা এটি হচ্ছে ক্যামতের লক্ষণ কেন এটা হবে ওয়ালায় আদু এখন মাহাবা পাক তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে সরিয়ে দেবে কোন ভয় মুসলিম মারলে কিছু হবে না যদি ভয় থাকে যে মুসলিম যদি মারি তো আমাকেও মারি খেতে হবে কখনো মারবেনা ডাকাত সাহস করে না সরকারি করতে পারে সেটা প্রশাসন কিন্তু আছে। ডাকাতের দল আছে একটা মারলে দশটা যেতে পারে কখনো করতো না তো কেন কুফরি শক্তি ঝাঁপিয়ে পড়বে বলছেন যে তোমাদের ভয় ভীতি কাফেরদের অন্তরে থাকবে না বরং তারা সাহসী হয়ে যাবে আর তোমাদের অন্তরে দুর্বলতা হুব্বুদ দুনিয়া দুনিয়া প্রেম দুনিয়ার স্বার্থ আমার স্বার্থটা আমার ব্যক্তির স্বার্থ আমার পারিবারিক স্বার্থ আমার সামাজিক স্বার্থ আমার নেতৃত্বের স্বার্থ আমার গদির স্বার্থ আমার স্বার্থটা ঠিক রাখতে হবে বাকি মুসলিম জাতির কি হচ্ছে দেখার বিষয় না बुल आलम जान दिन बोझार तौफिक दान कर दिन सम्पर्क ज्ञान अर्जन करी चल रौफिक दान करें आल्ला समस्त रखें अनिष्ट थे बालामसिब थे हेफाजत करें आल्ला मुस्लिम उम्मीद कल्याण कर মুসলিমের আল্লাহ পাক হেফাজত করেন মুসলিম ভাই বোনরা যেখানে মজলুম বারমা থেকে শুরু করে প্যালিস্টাইন পর্যন্ত সিরিয়া ইরাক আফগানিস্তান সব জায়গায় আল্লাহ পাক তাদের মৃতদের ফেরত করেন গোনাখাতা মাফ করেন এবং তাদের অসুস্থদেরকে তাদের যারা আহত তাদের আল্লাহ শেফা দান করে আরোগ্য দান করেন আর তাদের যারা মুসলিম নরনারী রয়েছে তাদের মান ইজ্জতের জান মারে আল্লাহ পাক হেফাজত করেন জালেমরা যারা জুলুম করছে আল্লাহ পাক তাদের যারা ধ্বংস করেন আল্লাহ পাক তাদেরকে প্রতিহত করেন আল্লাহ ফখর আলম কছে দু আখিরতের ক্লানও ফিল আখরত হাসন কিনা জব্ন